श्न करेब जी जी आलहमदुल्लाषयन जे एक मैम सहेबी मिलत पढ़ा তো এই তার চাকরি চলে যাবে তো এই ক্ষেত্রে তার করণীয় কি আপনারা এখান থেকে বলেন প্রশ্ন করি তো এই ক্ষেত্রে উপরে কে আছে আমাদের কোনো বাই থাকলে উপরে কালেকশন করে নিন যা যিনি আসেন দেখেন নিয়ে নেন। তো আমরা যে বিষয়টা বলতেছিলাম যে এই যিনি মিলাপ পড়াবেন না যে ইমাম সাহেব ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ইমামতি করে আমি ইনকাম করতে হবে উপার্জন করতে হবে এর ভিতরেই আল্লাপাক আমার রিজিক রাখছেন এটা মুখ্য বিষয় না তাহলে তো আল্লাহর উপরে তাওয় খুলে নষ্ট হয়ে গেল। এজন্য মানে চেষ্টা করতে হবে যে ইমাম সাহেবকে সেরেক মুক্ত থাকার বেদাত মুক্ত থাকার তবে আমাদের দেশে সবচেয়ে জটিল হইল বেদাত বুঝানো বেদাত বোঝানোটা আমাদের মুসল্লিদেরকে সবচেয়ে জটিল এটা তো সহজ বিষয় না বেদাত বুঝা তো এই জন্য ইমাম সাহেব প্রথমেই একবারে যাইয়ে মাত্র বাদ না দিয়ে বেদাত সব একদিনে ছেড়ে দিবেন অনেক বাই আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করেন অনেক আশা ভরসা নিয়ে সরকার বাড়ি মসজিদে আসছিলাম যে আশি দেখি এখানে এখনো আছে আসি দেখে নিয়ে আসছি নামাজ পড়তে যাবো সব নতুন নতুন দেখবেন এখন আসি দেখি সব সব বেদাৎ আছে এখানে তা আমি বললাম যে থাকতেই পারে আমরা কি বলছি নি যে আমরা একশো বেদাত মুক্ত আমরা কি ঘোষণা দিছি অনেক জেলা অনেক এলাকা দেখবে নিরক্ষর মুক্ত এলাকা জ্ঞান সম্পন্ন আর এই এলাকায় কোনো বিক্ষুখ নেই এরকম এলাকা ঘোষণা দিছে তা আমরা কি আমাদের মসজিদ ঘোষণা দিছি যে এটা বেদাত মুক্ত মসজিদ ঘোষণা দিছে নি তো এটাতে তো বেদাত থাকবে এটা তো আছে বলে তো আমরা ঘোষণা দিই এটা এত সহজ বিষয় না খালি বলবে না চলে যাবে বেদাত বেদাত আসতে যেমন আস্তে আস্তে ঢুকছে বেদাত একদিনে ঢুকে নাই বেদাত ঢুকছে কিন্তু অনেক দিনে আস্তে আস্তে আস্তে আস্তে করে ঢুকছে এটা ঢুকে এমনভাবে জায়গা দখল করছে এটা মুশকিল ওই ঢুকতে যেমন এটার চেষ্টা চালাইতে হবে আস্তে আস্তে আস্তে আস্তে এটাকে দূর করার কিন্তু দিনে সব দূর হয়ে যাবে এই কল্পনা করা তার অনেক অনেকবার মনে করে যে একদিনই সব করে শেষ সব একবারে কোরআনসুন্নার আলোকে সব সেরেক মুক্ত সব বেদাত মুক্ত না আমরা যেই দেশে বসবাস করি এই দেশের রন্ধ্রে রন্ধ্রে আপনার সব জায়গায় সেরেক আর বেদাত সেখানে আপনি সেরেক বেদাত মুক্ত করা এটা এত সহজ বিষয় না এজন্য ওই আস্তে আস্তে মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে মানুষের আঁকি চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে তারপরে মানুষ এমনি নিজেরাই ছেড়ে দিবে যখন বুঝতে পারবে তখন আর আমরা ছেড়ে দেওয়া লাগবে না দেখবেন যে আমরা মোনাজাত করলে অনেক বাই করে না দেখছেন না যে আলহামদুল্লা এক সময় দেখবেন যে সবাই ছেড়ে দিছে ইমাম সাহেব আবার নিজে নিজে করে ওকে বসে থাকো কসবি দেখি অনেক লাগে মুসল্লিলে এক জায়গায় গেছি ইমাম সাহেব দোয়া করতেছেন যে রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নিজরা আল্লাহ আমার মা বাপ আপনি মাফ করে দেন রহম করেন তো সবাই বলতেছে আমিন আমিন মানে ইমাম সাহেব দোয়া করতেছে উনার আব্বা আম্মার জন্য যখন একটা লোক বুঝবো যে আমি ইমাম সাহেবের মা বাবার জন্য এত দরকার আমারটা আমি করবো আমার মা বাবার জন্য আমি করবো ইমাম সাহেবের মা বাবার জন্য ইমাম সাহেব করবো তখন দেখবেন যে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে মানুষের মধ্যে আস্তে আস্তে আস্তে উঠছে কত পনেরো হাজার আটশো বত্রিশ টাকা আমাদের নগদ উঠছে আর বাকি কত কই আল্লাহর বান্দা কই আচ্ছা আর বাকি কত হয়েছে সাত হাজার পাশ পনের সাত হাজারে বাস অর্থাৎ চব্বিশ পঁচিশ হাজার টাকা হয়েছে মনে হয় পঁচিশের মত হইতে পারে আর কত বাই কত দিবেন অসুবিধা নাই প্রশ্ন হইতে পারে তো যেটা বলছিলাম আমরা ওই বাইকে মিলাত এখন সাথে সাথে বন্ধ না করে মিলাত আরো কিছুদিন চলুক আস্তে আস্তে চলবে আস্তে আস্তে আপনি বুঝাইতে থাকবেন যে মিলাদ কি জিনিস মিলাদের উৎপত্তি এটা এটাকে যেন মানুষের মধ্যে চিন্তা চেতনায় পরিবর্তন করার চেষ্টা করবেন ইমামতি ছেড়ে না দিয়ে ইমামতি থাকুক চেষ্টা করবেন আর যদি একান্ত অনুপায় হন যে সব জাহেল সব মূর্খ আর কোনো উপায় নাই তখন আল্লাহর উপরে তাওয়াকল করে ছেড়ে দিবেন। এক জায়গায় ছেড়ে দিবেন একশো জায়গায় আল্লাহ সুবাহতালার ব্যবস্থা করে দেবেন আল্লাহর জমিন এত সংকীর্ণ যে ওই মসজিদ থেকে বের হয়ে গেলে আর জমিনের কোথায় পাওয়া যাবে না এখন আল্লাহর জমিনে আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে আমাদের অনেক ওলা মাইকের দাওয়াতে মেহনতর বলে আজকে সারা বাংলাদেশ জুড়ে সহি আলেম খুঁজতেছে শত শত মসজিদে খালি খুঁজতেছে ভাই কোরআন সুন্নার আলেম দেন কোরআন সুন্নার ইমাম দেন কোরআন সুন্নার খতিব দেন আমরা তো ইমাম খতিপে খুঁজে পাচ্ছি না এজন্য জন্য অভাব নাই ইনশাল্লাহ এই দেশের মসজিদে মানুষ এখন দিন বুঝতেছে সহি বুঝতেছে যে ভাই এর প্রশ্নটা বলে না মানে আল্লাহকে স্মরণ কিভাবে করব ও আলহামদুলিল্লাহ এটা তো গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমাদের খোদ্া আছে যে আল্লাহ রব আলমিনী জিকির জিকির মানে স্মরণ বলতে তো জিকিরে কোরআন একাডেমি জিকির বলা হয়েছে তো জিকিরটা কিভাবে হবে এর বিস্তারিত বর্ণনা আমাদের খোদ্বার মধ্যে পাবে ফাজকুরুনি আমাকে যেটা আমাদের দেশে সব মাত্রা সেবাস তারপরে তাপসির কা এখানে মানে আল্লাহ তোমরা আমাকে স্মরণ কর। কিসের মাধ্যমে মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে কর। স্মরণ করো আমি তোমাকে মাধ্যমে আল্লাহর জিকির হবে আল্লাহ শরণ করবেন বান্দার গুণা মাফ করে দিবেন আর বান্দা আল্লাহকে স্মরণ করবে বিতআ মানে আল্লাহর আনুগত্যের মাধ্যমে এটার সব তাপসেরে এটাই লেখা হয়েছে যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জিকির আর আল্লাহ জিকির করবেন হইলো স্মরণ করবেন হইলো মাখ ফেরাতের যে আলহামদুলিল্লাহ আমাদের নগদ আট হাজার দুশো বিরানব্বই টাকা বাকি আছে পঁচিশ বাকি সাত মোট পঁচিশ হাজার সাতশো তো আরও বাকি আছে পনেরো হাজার এই পনেরো হাজার ইনশাল্লাহ নামাজের পরে আপনারা লেখাই যাবেন আল্লাহ আল্লাফাক ব্যবস্থা করে দিন জেজে ও ও তো ভালো না আচ্ছা এটা ওই যে वादा করা হয়েছিল যে আমরা উত্তর দিয়ে দিব যে এটা দিয়ে শ্বাস সুরা ফাতিহা করে তার সাথে কিরা পড়ে অনেক আলহামদুলিল্লাহ দুইটা একটা পদ্ধতি হলো আপনার ইমাম যখন পড়বেন ইমামের সাথে সাথে পড়বেন সাথে সাথে মানে ইমামের পরে ইমাম পড়বেন আলহামদুলিল্লাহ হিরাবল আলমিন বলে থামবেন তখন মুসল্লি পড়বেন আলহামদুলিল্লাহ একটু থামেন কিন্তু আমাদের দেশে আবার অধিকাংশ জায়গায় থামা হয় না দেখা যায় এক টানে চলতেছে তো সেখানে আপনি মাঝখানতে পড়তে গেলে তো আপনার ইমামেরটা শোনা হচ্ছে না এই এই ক্ষেত্রে করবেন হলো। সুরাল পা শেষ হবে তারপরে ইমাম যখন অন্য কেরাত পড়বেন অন্য সূরা পড়বেন তখন আপনি সুরাল পাঠবেন তাহলে এখন কথা হইল যদি ওই ক্যারাত পরে যে ইমাম তালাবাদ করতেছেন তো ওই তালাবাদ না শুনে আপনি সুরাল পাঠবেন কিভাবে পরের যে তালাবাদটা এটা হলো সুনত আর আপনার সুরাল পা হইলো ফরজ মানে যারা বলছে সুরাল পাতে পড়তে হবে তাদের মতে এটা ফরজ ওইটা সুনত তো সূন্নত বাদ দিয়ে আপনার ফরজ অগ্রাধিকার দিতে হবে এজন্য সূন্নত বাদ দিয়ে ফরজ পড়লে গুণা হবে না মানে ফরজের কাছে সূন্নতের কোনো গুরুত্ব নাই এবং এই ব্যাপারে সাহবাইকার নবীসর সালামকে প্রশ্নও করেছেন আবু হরারা রাজি আল্লাহ তর আনোর একটি গুরুত্বপূর্ণ হাদিস আছে যে জিজ্ঞাসা করা হইল যে আমরা যদি ইমামের সাথে পড়তে না পারি তো এটা কখন পড়ব তো নবিসর সালাম বলছেন যে তোমরা একরা নাফসাক, বিনাফসিক অর্থাৎ তোমার নিজে নিজে পড়ে নিবে পরবর্তীতে পড়ে নিবে এবং ইমাম বখারি রহমাউল্লার যে বইটা ঝুজুল কারা এটার মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে তো ওই বাইকে আমরা বলব যে ঝুঁজুল কারা আটটা যদি ভালো করে পড়েন তো ওখানে সুরাল ফাতে কখন পড়তে হবে কেমনে পড়তে হবে কীভাবে পড়তে হবে সব আলোচনায় আছে এই ব্যাপারে সব হাদিস দলিল উনি ওখানে পেয়ে যাবেন আর যদি রুকুর মধ্যে পান ইমামকে তাহলে সুরাল ফাতে কীভাবে পড়বেন এই জন্য মহাদ্দেসিনদের আর ফকিদের মধ্যে একতালাপ আছে মহাদ্দ মহাদ্দেসিনদের মত হইলো রুকু পাইলে রাখাত পাবে না ফকিদের মত হইলো রুকু ফাইলে আকাত পাবে তো এখন মহাদ্দদের মত হলো যেহেতু সুরাল পাতয়া পায় নাই এক রাকাতে সে কেয়াম পায় নাই সুরাল পাতয়া পায় নাই তো তাহলে সে রাখাত পাবে না কারণ দুটাই ফরস আর ফকিদের মত হলো যে নবেশর সাহেমের স্পষ্ট হাদিস হলো যে যিনি রুকু পাবেন তিনি রাকাত পাবেন রুকু থেকে রাকাত। রুকু আর রাকাত এক শব্দ তো এজন্য রুকু পাওয়া মানে রাকাত পাওয়া এই হাতিস কি বৃত্তি করে ফকিরা বলছেন যে রুকু পাইলে রাকাত পাবে তো এখানে ফকিরা বলছেন যে ওই যুক্তি এখানে কার্যকর হবে না নবিসমের সহি হাতিস পাইলে তখন আর ওই কয়ফরশ গেছে এটা দরকার নাই নবী বলছেন রুকু পাইলে রাখাত পাবে বা রুকু পাইলে রাখাত পাবে এই জন্য ফকিদের মত হইলো যে রুকু পাইলে সব ফকিদের হানাপি সাহাপি মালিকি হাম্বালি সব ফকিদের মত হইলো রুকু পাইলে আকাত পাবে আর মহাদ্দ সিনের মত হইলেও রুকু পাইলে রাখাত পাবে না আমরা যে কোন একটাকে আমল করতে পারি তবে এক জায়গায় একটা না সবসময় একটাই আমল করবেন মানে হয় ধরে নেবেন যে আমি রুকু ফাইলে আঘাত পাইছি ফকিদের মতটা আমি মেনে নিলাম অথবা আমি মহাদ্দ সিনের মত মেনে নিব যে রুকু পাইলে ওইটাকে রাখাত ধরবো না तो जो रुकुबल सुराल पातिया चलो जुकुबाइल आकत होना तो रखा सुराल पायादिकाइल